আমি চুরি ইরমদার স্টেজে মাঠে মাটি থেকে এইবার যেমনি আস্তে আস্তে আস্তে গান গাইতে গাইতে গাইতে চলে যাচ্ছে একবার একেবারে ওপর যেখানে কি রয়েছে বাঁশ রয়েছে কিরকম করে ওপরে তুলতো ওরা একটু মনে আছে কোন গানটা উত্তর উত্তর উত্তর চলে গুলো চলে যাচ্ছেন আপনি কথাটা বলে দিলেন উত্তর দেখেন আমাকে তুলে দেখবেন ভয় কিন্তু করছি আমি পড়ছি না পড়ছি না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 সেটা একটু একটু অভিনয়টা দেখিয়ে দিন বিল্লমঙ্গলের মতন গল্পটা আরকি খানিকটা হ্যাঁ একটুখানি একটু অভিনয় দেখ চলে গেল তারপর বই পিত্র গাইছ লাল পাড় শাড়ির সন্ধানে তুমি চলে এসেছ হ্যাঁ বাবার চলে এসেছি সেই বাড়িতে তুমি এত সুন্দর এত অস্থির এই মতে তুমি যদি রামচন্দ্রের পায়ে করতে হয়েছিল সেই জায়গায় ক্ষতিও বৈরাগ্য বিচিত্র বৈরাগ্য আছে সত্যি বলেছিল একটা মেয়ে ছেড়ে তুমি এরকম ধর সেদিনে বই রাখল তোমার আমার বই রাখের বাড়ি ছেড়ে চলে গেল তুলসীদাসের ফ্যাক্ট তারপরে বহুদিন পরে তুলসীদাস তখন কাজ শিখল এরাও মা আর বউ রাগরে তারাও কাজ শিখেছে কাশি গিয়ে শিখেন তো চাল তবে খাবে আর খাবে চিনতে পেরেছে রত্নগুলি দেখে সবই জায়গা অনেক মনে আছে সেটাই যথেষ্ট তুলসী দাস হয়েছিল উনিশশো সালে আচ্ছা এরপরে বাঙালি একটা সাংঘাতিক বন্দ্যোপাধ্যায় সঙ্গীত শিক্ষক ভূতনাথ দাস নৃত্য শিক্ষক করিবাবু আর এর বিষয়বস্তু হচ্ছে বিষয়বস্তুটা কে আপনি বললেন বাঙালি আটটি ছেলে আটটি রত্নকার আটটি রত্ন করেছে কবিতা পাখ্য করছে এক একজন বাবার কাছে রকম করে সেই ব্যাপার কেউ থিয়েটারে হ্যাঁ কেউ কবিতা করছে কেউ অন্তত অ্যাক্টিং করছে কেউ করছে মা দেখে দেখে দেখেন ছে একটি মেয়ে কিন্তু মেয়েটি খুব ভালো আচ্ছা এতে আপনি ভিখারিনীর চরিত্রে করতেন এবং সে অত্যন্ত সু অভিনয় করতেন সবাই যা পড়েছে আমরা বইতে দেখিনি তো আর মাঝে মাঝে নিয়তি বা বিবেকের মতো এসে সবাইকে সাবধান করে দিতেন আপনি ভাবছ কি এমনি যাবে দিনের ঘরে পড়বে হানা হলে বুড়ো বুড়ির দেহলিন What is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 আর ওই যে না আচ্ছা না ওইটা মানে এই তো এখনো হচ্ছে কিন্তু ওই সঞ্জীব চৌধুরীর যে গান আছে ওই উনি বলছেন না এই চমচম থেকে আরম্ভ এসব এখন যা হয় যা হয় সেরকম হয়ে গেছে করতেন তাই বলেছেন সাফল্য এনে দিয়েছিল এবং আপনার গান তো বিশেষ আকর্ষণের বস্তু হয়েছিল খুঁজতে হবে এখন পাওয়া যায়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 কথা আপনাকে জিজ্ঞেস করবার ইচ্ছে করছে তখন সে কালকার যুগে কি কি ইনস্ট্রুমেন্ট আপনাদের সঙ্গে সঙ্গত করত গানের সঙ্গে আর অর্কেস্ট্রা কোথায় বসতো সেটা বিংসে বসতো না সামনে বসতো সামনে বসতো আচ্ছা কি কি বাজনা থাকতো পিয়ানো বাজতো আচ্ছা আচ্ছা আচ্ছা আর কি আচ্ছা এমনি মোটামুটি কজন মানে বাজনা থাকতো নর্মালি জন ছয়ের থাকতো আর ওই সবাই সামনে বসতো খেলাগুলো থাকতো মানে তাপস কাজের কোন স্কোপ ছিল তখন না ছিল না আপনার কোন রংটা খুব ভালো লাগতো আর নাটকে সামাজিক ছাড়াও তো পৌরাণিক নাটক হতো ঐতিহাসিক নাটক হলো সেগুলো এই ধরনের জিনিস আচ্ছা নাঞ্জাবি মানে মুসলমান পাত্ররা নিশ্চয়ই পাজামা পড়তো অসমান টুসমান হ্যাঁ না হিন্দু পৌরণিক হ্যাঁ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 সত্যি সন্ধ্যা আপনি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 আর এই সময় একটা দারুণ উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে কৃষ্ণচন্দ্র দেশে আর অন্ধবৃদ্ধ কবির ভূমিকা কৃষ্ণচন্দ্র দে আর গান শুনবেন শুনেই সুরের কি অদ্ভুত একটা চেঞ্জ এসে গেছিল গানের কথা জলদ চট্টোপাধ্যায়ের রচনা সেটা অত ডিটেলস এখনো বোঝা যায়নি বইখানা পাইনি অনেক কিছু হারিয়ে গেছে আচ্ছা সত্য সন্ধানে ওই কাঁচা তুই পড়লি কেনার পাকার প্রেমে তারপর আপনার কণ্ঠে তোমার দ্বৈত কণ্ঠে কৃষ্ণচন্দ্র দে এবং আঙ্গুরবালা দেবীর কণ্ঠে In the hotel, in the আছে তা গানটার সিকুয়েন্সটা মনে আছে একটু একটু বলব পিয়েরিবা না ঘন্টা তো পিয়েরিবা আপনার গান হ্যাঁ 50% ওটা মানে কিভাবে সিনটা ওপেন করতে সেটা একটু বলবেন আমি আর তার মাঝখানে সে জাতি ভালোবাসো ছেড়ে চলে আসছ আরও তুই কথা এই পথে যদি বলিস আমার কথা আমার কথা বলিস কখন সাদা উপকার Yeah Oh, my God. সন্ধানের আরেকখানা গান গানটা একটু অন্য ধরনের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 আমার এক জীবনে দুইবে করবেন এই শটটাও খুব সুন্দর এক জন্মে দুই দেব এহো শ্রীকৃষ্ণচন্দ্রদেব তো বাংলার মাসনদ চন্ডীদাস চন্ডিদাস আপনি দেবেন চন্ডীদাস উনি আর রামি করতে নিহার বালা চন্দিদাস বেনিফিট নেই একটা থিয়েটারে যদি কোনো শিল্পের দ্বারা কোম্পানি টাকা তার বিক্রি হয় তাকে একটা মানে একটা সেই সমস্ত যাবতীয় টাকাটা সেই বিক্রি করবে তাকে প্রত্যেকটি সমস্ত মোটামুটি কত টাকা সেল হয়ে যেতাম একটা আপনি মানুষ একবার এলেন একবার দাঁড়িয়ে দেখা করবেন একশো টাকা নোট আমাকে দিলেন চলে তারা নেই যা যা করেছেন অবশ্যই করা নাটকগুলোর কথা আমরা আলোচনা করলাম বেশিরভাগ সেই নাটক হয়েছে এবং নুতনের মধ্যে বাংলার মাসন চন্ডী দাসপর তো আপনি দানিবাবুর সঙ্গে পোষ্যপুত্র করেন কিছু মনে আছে কিচ্ছু মনে নেই এটা উনিশশো তিরিশের পরে উনিশশো তিরিশে করেছেন তারপরে মন্ত্রশক্তি করেছেন মন্ত্রশক্তিতে তুলসীর পাল্টনি করেছেন আর একটা চিনা নাটক হয়েছিল বিদ্রোহীণী